হে যুবক জীবনে অনেক গুনাহ করেছ অনেক কাজে রবের দিকে ফিরে আসার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার আর কত সময় তুমি গুনায় বিফল হয়ে থাকবে আর কত সময় তুমি পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে তোমার প্রতিপালক তোমাকে লক্ষ্য করে বলছেন মানুষ কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রাখলো হে যুবক তুমি পাহাড় সম পরিমাণ গুনা করে ফেলেছ গুনা করতে করতে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছো जेनेल्ला लक्ष्य कर আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো যারা নিজেদের উপর অবিচার করেছো যারা নিজেদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো লা লাখনা তুমির রাহমত তোমরা আল্লাহর রাহমতের ব্যাপারে নৈরাস হয়ে যেও না ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু হাদিসের মধ্যে এসেছে বান্দা যদি আসমান জমিন সম গুনাহ নিয়ে আল্লাহ তাল্লা নিকট উপস্থিত হয় বান্দা যদি আসমান জমিন সম পরিমান করে ফেলে তারপর যদি আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত্ত করে নেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ এরশাদ করছেন নাবি রহিম হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও পরম দয়ালু ক্ষমাশীল দয়ালু আল্লাহ আমাদের জন্য তার ক্ষমার হাতকে বিছিয়ে রেখেছেন আমাদের জন্য তার রহমতের হাতকে সম্প্রসারিত করে রেখেছেন আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন হালমিন আল্লাহ আজও কি কেউ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করি আমার কাছে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদের ডাক দিয়ে বলছেন হালমিন মুস্তাগা ফিরিন ফা আগাফির আল্লাহ আজও কি কেউ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব আসুন না একষ্ঠতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই নিজের জীবনের সকল অপরাধের কথা স্মরণ করে দুহাত তুলে আল্লাহ সুবহান হত কাছে ফরিয়াদ করে বলি কব্বানা গলাম না আমরা আমাদের উপর অন্যায় করেছি অবিচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আসুন না একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের তওবাকে কবুল করে আমাদেরকে তাও মোতাতাহরিনের মাঝে অন্তর্ভুক্ত করে নেন